বিসমিল্লাহ প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালা থেকে সুরা তবা আয়াত ১১ থেকে ২২ পর্যন্ত তোমরা একটা বিষয় পড়ছুর মুফাসিররা আয়াতকে কোনো বিশেষ ঘটনার সাথে যুক্ত করে দেন কিন্তু এটা সহি না ধরুন হক হইল এই ফাল হাক্ক বলে তিনি বলছেন যে বান্দাদের দিলের মধ্যে ফাঁসেদ আকিদা থাকা এটা আতিদা সংক্রান্ত আয়াত নাজির হওয়ার সবক এবং আমালে এ ফেদার এগুলো এই সংক্রান্ত যত আয়াত আছে এগুলো এই সমস্ত আয়াত নাজির হওয়ার সবক তাই না তো এরপরে তোমাদের জালবাহিনায় যখন কোনো একটা ঘটনা ঘটে আর সেই ঘটনাকে কেন্দ্র করে আসমান থেকে আজ আয়াত নাজির হয় শুধু সেই একটা ঘটনা কে আমত পর্যন্ত থাকবে এমন একটা আয়াত নাজির হওয়ার জন্য সবক এটা কি হতে পারে বরং কোন একটা আয়াত যখন কোন একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাহলে শুধু এই একটা ঘটনা আয়াত নাজিল হওয়ার স্বব না শুধু এই একটা ঘটনা স্বব না বরং এই ঘটনার মতো তেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে যেগুলো আল্লাহ তালে এলেমে আছে তো সবগুলো ঘটনা স্বব আয়াতটা নাজিল হওয়ার জন্য এই যে সাববে নজুল বলে যে সাবাবে নজরুল তো মানুষের সামনে যখন সাহাবিরা উপস্থিত ছিলেন আমাদের সামনে আমরা যখন আয়াত নাজিল হচ্ছিল তখন সাহাবিরা ভাবছিলেন যে এইটাই বুঝি সব হ্যাঁ এটা হলো সব মানে এটা হলো যতগুলো ঘটনা আছে তার মধ্যে প্রথম ঘটনা কিন্তু আসলে সব ঘটনা সব এই জন্য যে এ কিরাম রসুল সল্লা আলী হিসেম ওয়ফাতের পরে সাহাবিদের যে মানে ঘটনা ঘটতেছে ওনারা বলতেন না এত ফি কালা গেছে না এটা এর অর্থটা জানা ছিল যে মতো এটাও ছিল তাই না কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সবগুলো ঘটনার মূল ঘটনা যেটা মদিনায় ঘটছে সেটা হলো প্রথম ঘটনা যেটা জন্য আয়াত নাজিল হয়েছে নতুবা কেয়ামত পথে এই ধরনের ঘটনা যা ঘটবে সবগুলো ঘটনার ব্যাপারে বলা যাবে যে এই ঘটনা এই আয়াত নাজের হওয়ার সবক এবং এই ঘটনাটা আয়াত সবকালিমের আয়াতগুলোকে যদি এইভাবে হয় যে এই জামানার এই ঘটনার প্রেক্ষিতে নাজের হয়েছে এই ঘটনা সংক্রান্ত হৃদ আয়াত এই আয়াতের মধ্যে দেয়া হয়েছে যদি এইভাবে আয়াতগুলোকে বোঝা হয় তাহলে আসলে কোরআনকারীম বোঝা হবে কোরআনকারী বোঝা হবে যে এই আয়াত থেকে এই যেই বের হচ্ছে এই হেদায়তটা আমাদের এই সময়ের সাথে সংশ্লিষ্ট এইটা যেন আমাদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে এইভাবে যদি বোঝা হয় আসলে তাহলে মানুষ যত হালাতের সম্মুখীন হবে সব হালাতের হেদায়াতিমে স্পষ্ট করে আসে আপনাদের অস্পষ্ট করে দেওয়া আছে বা কেটে বুঝে নিতে হবে বুঝে হবে এখন আমরা যে হালাতের মধ্যে আছি বর্তমানে আমরা যে হালাতের মধ্যে আছি যে দিন কিছু মানুষ পালন করতেছে আর কিছু মানুষ পালন তো করতেছে না উল্টা দিনের ব্যাপারে তান করতেছে দিন আল্লাহ আল্লাহ রসুল এগুলোর ব্যাপারে তোয়ান করতেছে ঠিক এই সময় নয় যদি কোরআন কারিম নাজিল হইত তাহলে কিভাবে নাজিলটা হইতো এই কথাটা মাথায় রেখে এবারে পড়ো আহমিকাহ তারা যদি চুক্তি সম্পন্ন করার পর নিজেদের চুক্তি ভঙ্গ করে না কাদুমা হুম মিমবা আদি তাহলে কি করবে তোমরা দিনের ব্যাপারে কটুক্তি করতেছে তাহলে কি করবে যারা নেতা তাদের সঙ্গে তোমরা কেতাল কর দেখো কথাটা কি বলতেছে যদি এরা তো ফি নিকুম তারাও যদি এবার ধরে না এখানে এতটুকু বললে তো হয়তো তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো বললো দেখো এটা এই জন্য সাধারণ কাফের যারা সাধারণ কাফের বা সাধারণভাবে যারা দিনের দুশ্মন তারা নিজেদের মানে নিজস্ব কোনো মানসিকতার কারণে দিনের দুশ্মনই করে এটা হয় না বরং তাদের উপরে যারা আছে যাদের তাদের যারা মুরব্বী তাদের তাদের শক্তি বলেই তারা এই দিনের দুশ্মন এটা করে আচ্ছা এটা বোঝার আগে আগে বোঝানো দেখো মুসলমানরা যে দিনের জন্য কোরবানি দেয় যে হাত করুক যেটাই করুক এটা প্রত্যেকের নিজের দিনই জজবাই দেয় এটা এমন না যে আমি যেই দলের অধীনে যেই দলের আমির উনি যেহেতু আমাকে নির্দেশ দিচ্ছেন এই জন্য আমি দিনের জন্য কুরবানি দিচ্ছি যে যেই লাইনেই দেয় জেহাদের লাইনে হোক বা যে কোনো লাইনে হোক মুসলমান প্রত্যেকে নিজের দিনই জজবায় দেয় আর নিজেদের দিনই জজবাই দিলে আসলে এটা কবুল হয় আল্লাহর জন্য হয় তাহলে মুসলমানদের কোরবানি জেহাদের কোরবানি হোক অন্য লাইনে কোরবানি এটা নিজেদের দিনই জজবায়ক এটা আমিরের নির্দেশ উপরেওয়ালাদের নির্দেশ এই কারণে না যার ফলে যদি ওই আমির যদি কখনো নাও থাকে আমির সরে গেছে আমির মারা গেছে তারপরে মুসলমান কখনো কাজ থেকে ফিরে না কারণ এত নিজের ব্যক্তি দিনই দিচ্ছে কিন্তু কাফের জিনের দুশ্মন যারা তারা নিজেদের মানে ভিতরের যজবর কারণে খুব কম হয় ওই তারা একটা দলের সাথে আছে তো তাদের দলের যারা আমির তারা তাদের পিছনে সহায়তা দিচ্ছে এইজন্য তারা দিনের দুশ্মন এটা করতেছে এই জন্য ওদেরকে যদি সহায় দেওয়া যায় তাহলে এই সাধারণ পাবলিকের নিদর্শন শুরু। এই জন্য মুসলমানদের যুদ্ধে আমির যদি শহীদ হয়েও যায় তারপরে মুসলমানদের যুদ্ধের যুদ্ধারা তারা পিছপা হয় না এই তো বলতেছে যে তোমরা ওরা যদি দিনের ব্যাপারে ত্রাণ করে তাহলে ত্রাণ বন্ধ করার রাস্তা হলো কুফর আইম্মাতুল কুফরদেরকে জায়গার থেকে সরাই দাও অটোমেটিক এগুলো চুপচাপ হয়ে এটা হলো একটা মত যারা তাদের নেতা যাদের সহায়তায় তারা কথা মুখ বলতেছে ওদেরকে মানা যে কা যে আইমাচাল কুফুর আইম মাতুল কুফুর এর সঙ্গে তোমরা কেতাল করো এর অর্থটা হলো তোমরা তোমাদের কেতালটা যেন এমন জোরদার হয় যে তোমরা কেতাল করতে করতে করতে একদম আইমাতুল কুফুর পর্যন্ত পৌঁছে যাও তার মানে আইম্মারা তো থাকবে পিছনে আগে থাকবে হলো সাধারণ সৈনিকরা সাধারণ সৈনিকদের সঙ্গে তোমরা যুদ্ধ এই পরিমাণ জোরদার করো যে এদেরকে শেষ করে করে করে করে করে একদম আইম্মুল কুফর পর্যন্ত পৌঁছে যাও এটা হলো ইশারা করা এটা হলো তাদের প্রতিশ্রুতির কোনো মূল্য নেই এটা মাঝখানের কথাটা কিলো আ ইম্মাতাল যখন তারা দিনের ব্যাপারে তয়ান করতে শুরু করবে তখন তোমাদের কাজ হলো তোমরা কফুরের মোকাবেলা কেতাল করো তাহলে তাহলেই আল্লাহ তাহলেই তারা বিরত থাকবে এই যে এনতেহাইয়ের সুরত হলো কেতাল অন্য কোনো পদ্ধতি তারা বিরত থাকবেই না থাকলে আর ল আল্লাহম ইয়ন্তাহটা কেন বলে আল্লাহ পা তিলুর নির্দেশটা কেন দেয় এনতেহাইয়ের সুরত এটাই পা তিলু পা এটা আগ থেকেও দেখা যাচ্ছে এবার একটু সাবধান হয় আসলে এটা হলো আল্লাহ থাকুক পাওয়া ছিল কফ সংখ্যা যত বেশি হোক যদি আসলেহা না থাকে কুয়ত না থাকে তাহলে ওই আসলে কখনোই এই বেগের আসলে কোন মূল্য নেই কি বলতেছে আল্লাহ তাদের প্রতিশ্রুতির কোন মূল্য নেই মুখে বলবে আরকি ঠিক আছে সব দেখা হয়ে যাবে সব আপনার দেখে ফেলবো তোমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের পিত অঙ্গিকার ভঙ্গ করেছে এই যে সকল কারণে খেতাল জরুরি হয় তার মধ্যে এটা একটা যে মুসলমানদের সাথে শান্তি চুক্তি করছে যে আমরা তোমাদের আঘাত করবো না তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না হইছে বলে তারা স্বীকার করে এটা যদি তারা বর্ষে লাভ করে তাহলে এটাই কেতালকে ফরজ করে আর কিছু না থাকলো এটাই কেতালকে করে দেবে আব্দুল মালিক সাহুদের একটা ছোট্ট মুক্তা আছে না কিতাবুল জিহাদ থেকে একটা কিতাবুল জিহাদ ওটা শুরুতে মানা আব্দুল মানিক সাহ হুজুরের একটা রিসার ইয়া আছে মোকাদ্দা আছে ওটার মধ্যে হুজুরে যতগুলো এই ফরজ হওয়ার যতগুলো সুরত আছে তার মধ্যে এটা একটা মূল্যায়ন করছে আর এই আয় দিয়ে দলিল দিচ্ছে যে নাফজি আহাদ কাফেররা যদি মুসলমানদের সাথে কোনো বিষয়ে চুক্তি করে যে তোমাদের উপরে আমরা হামলা করব না এবং তোমাদের ডিনী বিষয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না বলে যদি চুক্তি করে এরপরে তারা যদি চুক্তির উপর ফেলাফ করে তাদের উপর আক্রমণ করা আক্রমণ করা হবে না আচ্ছা আগের আয়াতে ইমাম তোমাদের কিছু নাই ওই যেমন তিনি বলেন আলাফিন শেখুল ইসলাম আছে বাজারে কিন্তু পাওয়া যায় আবার এই ফতোয়া ইবনে তাইমিয়া মজমু ফতোয়া ইবনে তাইমিয়া ছত্রিশখন্ড এটার মধ্যে এটা ২৮ আঠাইশ ২৮ নম্বর ইয়েতে এই রেসলাটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর সাত এমের রসুলের উপরে পরবর্তীতে যত কিতাব লেখা হয়েছে সব কিতাব এই এই কিতাবের থেকে মাত সংগ্রহ করে আল্হাত রসুল সাত এমর রসুলের উপর উন্মুক্ত তলোয়ার এটা হলো এটা তরজমাটার তো এই যে দেখো আগের আয়তের সাথে পরের আয়তের মুনাসবাদ একটু খুঁজবে আগের আয়ত আল্লাহ বললো যে যারাই একটা হলো যে তাদের আইম্মাদের বিরুদ্ধে একশন না তাহলে বাচ্চাগুলো এমনি পালাতে শুরু করবে আরেকটা মানা হলো যে যারা সামনে আসছে তাদের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করো হ্যাঁ একদম যেন আইম্ম পোসতে পারো এটা তিনটা সবক বলতে আল্লাহ কেন আমি তোমাদেরকে মোকাবেলা যুদ্ধ করতে পারলাম তিনটা সবক ইশারা করতেছেন একটা হল নাকা তারা তোমাদের সাথে শান্তি চুক্তি ভঙ্গ করছে আরেকটা হলো যে তারাই তোমার তারাই রসুল আরেকটা হলো রসুল সাল আলী বের করে দেওয়ার পরিকল্পনা তারা করতেছে জাতের রসুল সুন্নতের রসুল দিনের রসুল এটা হলো দ্বিতীয় কারণ তিন নম্বর হলো তারাই তো তোমাদের সাথে প্রথমে যুদ্ধ অবতীর্ণ হয়েছে প্রথম শবক দ্বিতীয় শবক হলো হাম্মু বিসুল রসুলকে বের করে দেয়া সংকল্প করেছে হাম্মু বিসুলা তারাই তোমাদের বিরুদ্ধে প্রথমবার যুদ্ধের তারাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছে ওয়াহুম বাদা উহম আউ আলা তারাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছে আতা হলে আফা আকুম তারা তোমাদের হলে আফা এই তিনটা সব পাওয়া যাচ্ছে অঙ্গীকার তারপরেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিসের বাধা তোমাদের এই যে আল্লাহ বলে আলাহ আলাহ এটাই তো এই তোমরা কি যুদ্ধ করবে না এবার অতিরিক্ত মসজিদ স্মরণ দিচ্ছেন লজ্জা দিচ্ছেন এই তোমরা কি তাদেরকে ভয় পাও আচাকসাও কাউকে যখন এই কথাটা বলো তুই তাদের সাথে তার সাথে লাগো না অথচ আল্লাহ ভয় পাওয়ার অধিক উপযুক্ত আল্লাহ ভয় করো যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আর তোমরা এই নির্দেশটা অমান্য করতেছ। অমান্য করার ব্যাপারে আল্লাহকে ভয় করো আতাক না কেতাল বাদ দিয়ে বলো যে আল্লাহর ভয়ে দিন কাটতেছে ঘণ্টা বিছান আর কি হবে এটা ওই তাদেরকে আর দেলানো হচ্ছে তোমরা যদি মোমেন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় কর তার মানে তোমাদের ইমানের দাবিতে এটাই যে আল্লাহকে ভয় করবে আল্লাহর হুকুম যেন অমান্য ভিতরে যদি ইমান থাকে তাহলে তোমাদের ভিতরের মধ্যে জীব জাগবে দিলটা ব্যথা পাবে মনে মনে তো ব্যথা বাইরে থাকবে তখন তোমাদের তামান্না এটাই হবে যে এদেরকে শাস্তি দেওয়া হোক যে মানুষগুলো দিনের ব্যাপারে কটুক্তি করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এই শাস্তিটার ব্যবস্থা এটা দিয়ে হবে এটা আল্লাহ নিজের থেকে করবেন এটা আল্লাহ তারা সাধারণত করবেন না এখন এটা তোমাদের হাত দিয়ে করবে আল্লাহ শাস্তি দেবেন যেটা যদি মজলুম হয় তাহলে তার দিন কখনোই ঠান্ডা হয় না যদি নিজ হাতে যাবেন কি শাস্তি দিতে না পারে আর যদি মনে করো যে আচ্ছা ঠিক আছে সে আসলে মজদুমি হয়নি তার ভিতরে জুলুমের অনুভূতিটাই তার জাগে নাই বাস্তবে কেউ যদি মজদুম হয় নিজেকে মনে করে আমার আঘাত দেওয়া হয়েছে এটা কি কম জুলুম এখন এই জুলুমের অনুভূতিটা তোমার ভিতরে যদি বাস্তবে বেশি হয় তাহলে তুমি এটা চাইবে যে এই কাজটা করছে তারা একবার আমি শেষ করি আরেকজনে শেষ করুক তারপরেও দিল ঠান্ডা হবে কিন্তু যদি নিজে শেষ করা যায় ঘুষিটা নিজে দেওয়া যায় বেশি ঠান্ডা হবে দুঃমন তাদেরকে আল্লাহ তারা তোমাদের হাত দিয়ে শাস্তি দেবে এক ওয়ুক জিহিম তাদেরকে লাঞ্ছিত করবেন যারা দিনের দুশ্মন তারা দিনের মোকাবিলা দুশ্মনী করতে থাকে কখন যখন তারা বা ইজত হয় দিনের মোকাবিলা দুশ্মনী করে আম মুসলমানদেরকে দিন থেকে ফেরায় মানুষদেরকে মানুষদের মধ্যে আমভাবে ফেতনা ছড়ায় দেয় গুনাহের আসবাবগুলো আমভাবে ছড়ায় দেয় এবং অনেক কাফের বেইমান যারা ইসলামের দিকে আসতো তাদের ইসলামের আসার জন্য তারা বাধা বনে তারা মুসলমানদের বিরুদ্ধে সুযোগটা পাবে তাদেরকে লাঞ্ছিত করবেন আল্লাহ আল্লাহ করবেন তোমাদের হাত দিয়ে করবেন তাদেরকে বন্দি করে নিয়ে আসবে তাদেরকে পরাজিত করে দেবে তোমাদের পক্ষ থেকে আল্লাহর নুসরত হয় বলতেছেন আল্লাহ নসরত করার তরিকা কোনটা এটা সাইফুল ইসলাম দ্বারা যে আল্লাহকে সাহায্য করবে তারপরে ওই যে সুরায় হাদিদের মধ্যে আসছে কি দেখে কে আল্লা রসুলের নুসরত করে উল্টায় দেখো না তোমাদের করা হয়ে গেছে হার দ্বারা কে নসরত করে তার মানে আল্লাহ আল্লাহ রসুলের নুসরত সেটাই নসরত যেটা আল্লাহ হার দ্বারা করা হোক আর বাকিগুলোও নসরত সেটাকে এনকার না বাকিগুলো নসরত কিন্তু সেটা হলো ওই মূল নুসরতের ফরাক মূল নসরতের ফরাক যে আল্লাহ রসুলের নুসরত সেটাই নসরত যে আল্লা আল্লাহ রসুলদের মোকাবেলায় যারা আছে তাদের মোকাবেলে কঠোর হওয়া এটা হলো আসলে নসরত এটা অন্য আর একটা আয়ার দ্বারা ইশারা তো ইশারাও বোঝা যায় বিষয় একদিন বলছিলাম মনে হয় যে তোমার নুসরত এটা ওইটাই তোমার বাস্তবে তোমার নসরত হবে যদি আমি তোমার বন্ধু হই তোমার দুশ্মনের মোকাবেলায় যদি আমি কঠোর হই তাহলে এটা হবে তোমার নুসরত এই যে হজরত ইব্রাহিম আলিহ ইসলামের ব্যাপারে যখন কৌমে ইব্রাহিম ওরা পরামর্শ করতে কি করা যায় তোরা কি বলছিল হার ইব্রাহিমকে হব্রাহিম কে জ্বালায় দাও আলিহা থাকুন এবং তার আলিহা তোমরা তোমাদের আলিহার নুসরত করো তোমাদের আলিহার নুসরতের কাহিটা কি বলতেছে তারা আলিহার দুশ্মনকে জ্বালায় দাও এই জ্বালায় দেওয়াটা হবে আলিহার নুসরত বয়ানটা যেন সহি বাকিগুলো নসরত তবে এটা হলো আসল নসরত তা বলতে সুরুম আলি হিম আল্লাহালা তোমাদেরকে তাদের মোকাবেলা নসরত করবেন শান্ত করবেন ওয়াসপি সুদূর আকৌমি মো মিনিন এবং মোমেনদের দিল ঠান্ডা করবেন মোমেনদের দিল প্রশান্ত করবেন ওয়াসপি সুদূর রা কৌমি মো মিনিন সহজ তো হয়ে যেত ওয়এসফি সুদূর রা কম এটা এবার একটা সহজ হয়ে যেত আগের সাথে ওয়ান তোমাদের দিল ঠান্ডা করবেন কৌমি মুিন বলা হয়েছে মোমেন মানে এই তান ফিদ্দিন দেখে মোমেন যে হবে তার দিলের মধ্যে ব্যথা লাগবেই তান ফিদ্দিনের অবস্থাগুলো দেখে যে সত্যিকারে মোমেন হবে তার দিলে ব্যথা লাগবেই এই মোমেনদের দিন ঠান্ডা করবে ঠান্ডা কর এবং এটা দেখে তার মানে অন্য কোন পদ্ধতিতে গায়েজ দূর হবে না এই কেতালের দ্বারাই তাদের দিলের গায়েজ ক্রোধ এটা দূর হবে বিহিম যে তাদের সঙ্গে যা করা হলো তো ওই আউয়ালে মেজদাক আয়াতের সেই হিসেবে মোসান ব্যাখ্যা দিচ্ছেন যেমেনদের দিল ঠান্ডা হবে আচরণ করা হয়েছে এখানে এখানে এই এই আয়াত থেকে বোঝা যায় মানে এই তাফসির থেকে বোঝা যায় যে ওই সময়টাতে বনি খোজা তারা মুসলমান হয়ে গিয়েছিল আল্লামা সাবি রহিমুল্লাহ বলেন এর মেজদাক সৈয়ুতি রহমুল্লাহ বলতেছেন যে হুম বনু খুজা হচ্ছে আর যদি না লাগে তাহলে যে কয়দিন আগে এই যে আগে তো আছে কীবার সোমবার বুধবার না গত বুধবার না মঙ্গলবার দিন মুক্তি নুর অফিসে বসে আমরা কয়েকজন ছিলাম বলতেছে যে আমার মুসল্লি একজন সে এই আইসা বলতেছে যে সুন্দর এগুলো আছে তারপর এগুলো লাল অনেক দিন থেকেই কাজের সাথে যুক্ত তো উনি হুজুরে বলতেছে যে হুজুর নাকি আপনার আবার নামবে শুনলাম তার তিরস্কারের আন্দাজে বলতেছে তো হুজুরেও তো ভালো ত্বরিত জবাব দিতে পারে হুজুরে বললো আপনি একটা দলের স্বার্থে এইভাবে আপনি কথা বলতে যদি ইসলাম নিষিদ্ধ হয়ে যেত আর কি সংবিধান থেকে যদি ধর্মের বাদ করে যায় আপনার কাছে একটু খারাপ লাগবে না হুজুরে তার কতক্ষণ ধুলাই করছে তো আপনি কি দিনের কাজ করেন এত দীর্ঘদিন ধরে তো পরে সে একটা থতমত খেয়ে গেছে হুজুরে বললো যে পরে দুদিন পরে আইসা সে বললো যে হজুরে আমি বুঝতে পারছি এই লোকটা তো হজুরের সাথে কথা হইছে নাকি পরে সে বুঝতে পারছে যে আমার এই দিনের কাজের কাজ আর এইটা এটা এটার মুনাফি কিন্তু তার কাছে এটা মুনাফি মনে হচ্ছে না আমার দিনের কাজে তো কোনো বাধা হবে না সেই এটা ভাবতেছে যেন এটা কেমন দিনের দিনের কাজ হইলো বুঝে না কি বলতেছি যে এটা দ্বারা আসলে উদ্দেশ্য এটা না যে পুরা জামাতের উপরে তো করে দেওয়া না এটা ব্যক্তিগত কারণ এক দুজনে খারাপই হইতে পারে তো মানে আমার বলা উদ্দেশ্য হলো যে এটা এটার কারণে কারো দিনে যদি ব্যথা না লাগে তাহলে সে কি দিন কি দিনের কাজ করতেছে চার তারপরে এটা হলো ছয় এবং আল্লাহ তালা যাদের প্রতি চাইবেন তাদের প্রতি অনুগ্রহ করবেন বীর রুজু ইল আল ইসলাম তোমরা যদি কেতাল করো তাহলে এই কাজগুলো তো তোমরা পাবে এই কাজগুলো যেগুলো তোমরা চাচ্ছ কেতাল করলে আল্লাহ তালা যাদের প্রতি প্রতিবেন তাদের প্রতি অনুগ্রহ করবেন তার মানে এটার বদৌলতে এটার বদলতে আল্লাহ তালা অনেককে ইমানের দৌলত দিয়ে দেবেন কে আবি সুফিয়ান এই যে আবু সুফিয়ান তারপরে একরাম ইবনে আবি জাহাল সোহাইল ইবনে আমর এরকম আর কত জন মুসলমান হয়ে গেছে কত জন মুসলমান হয়ে গেছে কিন্তু যদি ইসলামের অবস্থাটা নর্বরে হতো যে মুসলমানরা এমন একটা আদর্শ নিয়ে দাঁড়িয়ে আছে যে তাদের আদর্শের উপর যদি আমরা যদি কোনো আক্রমণ করি তাদের তারা নিজেরা দাবি করে যে আমরা রসুলসাল আলী আসলামকে আমাদের জান থেকে বেশি প্রিয় মহাব্বত করি কিন্তু তাদের দাবি মোতাবেক তাদের জান থেকে যান থেকে প্রিয় যেই মানুষটা সেই মানুষটাকে যদি আমরা আঘাত করি ওরা কিচ্ছুই কোনো সেদ বেদ ভিতরে এরা কি আদর্শ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই আদর্শটা কি গ্রহণ করবো আমরা এটা এটা কেউ এটা ভাববে না আর যখন দেখবে যে এরা দাবি করে যে রসিক সাল্লাহমকে দিন থেকে বেশি মহব্বত করে আর এটার প্রমাণও আছে যে ধরলেই এদের সবার ভিতরে আগুন ধইরা যায় এরপরে তারা চিন্তা করে যে আসলে সেই দিনটা সত্য ধর্ম হয়তো হবে চিন্তা করে মুসলমান এটা বলা হচ্ছে ওই বল্লাহ আলমাশা যে এই তেতালের বদৌলতে আল্লাহ তালা অনেক মানুষের উপরে এই অনুগ্রহ করেন ইমানের দৌলত দিয়ে দেন তে ইয়াতু বল্লাহ আলময়াসার ভিতরে যারা কেতালটা করবে তারাও যেমন সামেল আর যারা যাদের মোকাবেলা কেতাল করবে তারাও সামেল যে খেতালটা করো তাহলে এর বদলতে তোমাদের মধ্যে যারা খেতালে নেমে আসছে তাদের প্রতি আল্লাহ তালে বিশেষ অনুগ্রহ করবেন ঘুনা থাকলে সেগুলো পাক করবেন জান্নাতের উচ্চ মর্যাদা দেবেন আর একটা যাদের মোকাবেলা কেতাল করা হয়েছে তারাও অনেক ইসলাম গ্রহণ করে ফেলবেন এখানে তো যদি একটা মেসাল দিচ্ছে অন্যান্য অন্যান্য ইয়ে আরো আরে তিনটা আরও আরও দুজনের নাম বলছে একরামা সোহেল ইবনে আমর সবাই তো পরে মুসলমান হয়ে গেছে ওই যে সোয়ার অবিন সাহাবার মধ্যে হজরত হাকিম ইবনে হিজাম ওনার যে জীবনীটা আসছে ওইটার মধ্যে আসছে যে উনি বলছেন যে আমাদের বড়দের কারণে আমাদের ইসলাম গ্রহণ করতে দেরি হয়েছে যে আমাদের ধারণা ছিল যে আমাদের বড়রা তারা তো আমাদের থেকে অনেক বেশি ফাহিম অনেক বেশি আকলমন্দ তারা যখন ইমান আনতেছে না তো আমরা ইসলাম নিয়ে কখনো চিন্তাও করি না কিন্তু যখন এই বড়রা শেষ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে তখন আমাদের জ্যান খুলে গেছে হাকিমুল্লাহ হিসামের জীবনীটার মধ্যে আছে তো এই যে যারা আইমাত কুফর এদের কারণে অনেক সাধারণ মানুষের ইমান আঁকে থাকে আইমাতুল কুফুরগুলো যখন সরে গেছে জ্যান খুলে গেছে আবু জাহেল বা সাহেব যখন সরে গেছে এরপরে তো আস্তে আস্তে আস্তে মুসলমান কেতালের দ্বারা কাউকে মুসলমান বানানো যায় না কেতালের দ্বারা মুসলমান বনার পরিবেশ বানানো যায় আর এটি হল ফিতরি তালিকা তলব ধরে তো মুসলমান বানানো যাবে না আইটা মুসলমান সে হবেও না কিন্তু সাধারণভাবে মানুষ মুসলমান হওয়ার জন্য বাধা থাকে যারা আইমাতুল কুফুর তাদেরকে যদি সরাই দেওয়া যায় আরাম মানুষগুলো মুসলমান হইতে হইতে থাকে এই কেতালটা সব মানুষের জন্যই রহমত দিনটা যে আসলেই হক এটা বুঝে না এই কারণে গ্রহণ করে না এই মানুষের সংখ্যা কমই হবে কমই হবে বুঝে কিন্তু তারপর তাদের একটা সন্দেহ এই সন্দেহটা দূর হয় এইটা এটার দ্বারা পিছনে বলছিলেন না যে কোনো হক জিনিস এটা গ্রহণ করার জন্য বাধা থাকে কয়টা দুইটা একটা হলো শোভা একটা কি শাহ তো শোভার কারণে দিন গ্রহণ করে না এরকম মানুষের সংখ্যা কম শাহ কারণে মনে চায় না তো মনে চাইবে কিভাবে দিন গ্রহণ করলে এইভাবে মায়ের খেতে হবে আর যারা দিনের উপর আছে তাদের ওই রকমের দিনের উপরে আর যখন তখন তারা বাধ্য হয় যে আসলে এই দিনটা হয়তো হকি হবে এই জন্য ফল তো আল্লাহ তালে দেখাই দেখাই দিয়েছে কয়েকজনে জান দিছে লক্ষ লক্ষ মানুষের ইমান ইন্ত চলো এরপরে আল্লাহ তালা বলতেছে যে আম তোমার আন্তুচ রাখো আলমে আসে কিছু আল্লাহ তালা তো আগে তো বললো একটু বলে হাকিম হাকিম নির্দেশ দেওয়ার পরে বলতেছে আলি উম হাকিম তোমরা কেতাল করো আর জেনে রাখো আল্লাহ আলি ইমুন হাকিমুন কি মোনাসাবাদ বলো কি মোনাসবাদ কেতালের জাহের কেতালের জাহের এটা যেন তখরিব ত এবং আল্লাহর মনে রেখো অর্থাৎ তুমি নিজের থেকে এটা ফাওয়ায় তোমার বুঝে আসে না এই জন্য বাদ দিয়ে বসে থাকবা না এটা না নির্দেশ দিচ্ছেন আল্লাহ যিনি আলি ইমন আলিম বুঝা দিচ্ছেন এবং ওনার প্রত্যেকটা নির্দেশ হেকমতওয়ালা হেকমতে পূর্ণ আলী হাকিম এবং তোমাদের মধ্যে কারা আল্লাহ আল্লাহ রসুল এবং মুমেনদেরকে ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় না এই বিষয়টা আল্লাহ রাখু কোনো আল্লাহর জন্য জেহাদ করবে এটা পরিস্থিতি পয়দা করবেন না এই অবস্থায় তোমাদেরকে রেখে দেবেন এটাকে তোমরা ভাবছো এটাকে অন্য জায়গায় বলছে মা আল্লাহ এমন নন যে মুমেন্টটা যে অবস্থায় আছে যে ভালো মোমেন্ট খারাপ মোমেন্ট সব একসাথে মিশার হয়েছে এ অবস্থায় রেখে দেবেইব হবি তৈবকে আলাদা করবেন না এটা আল্লাহ তালা করবেন না বরং করবেন এমন এক পরিস্থিতি পয়দা করবে যেন এটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যায় যে কারা আল্লাদিনা জাহাদুর ভিতরে দাখিল হয় আর কারা এর বাইরে থাকে যে তোমাদের মধ্যে কারা জেহাদ করে এটা হলো আল্লাদিনা জাহাদুরি সিফত যে কারা জেহাদ করে এবং কাদের অবস্থা এটা হয় যে তারা আল্লাহ আল্লাহ রসুল এবং মোমেনদেরকে ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় না তার মানে এটা যে জিহাদ এটা যারা করে তারা আল্লাহ আল্লাহ রসুল এবং অন্তরঙ্গ মোমেনদেরকে বানায় না কারণ জিহাদ কখনো একবার নিজের আপনজনের মোকাবেলায় করতে হবে তো যে জিহাদ করতে পারবে সত্যিকারে সেই আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রকৃত বন্ধু বানাইছে মোমেনদেরকে প্রকৃত বন্ধু বানাইছে দেখে আয়তের তর দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ তালা জানেননি যে তোমাদের মধ্যে কারা জেহাদ করে এবং কারা আল্লাহ আল্লাহ রসুল এবং তারাই আল্লাহ আল্লাহ রসুল এবং মোমেনদের বন্ধু বানায় বেতানাত এখনো যে পর্যন্ত এই কথাটা স্পষ্ট না হবে যারা এই উল্লেখিত দুইটা যে তারা জেহাদ করে এবং আল্লাহ আল্লাহ রসুল এবং মুসলমানদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় না এরা স্পষ্ট হয়ে যাবে তারা তো হারাম আবাদ করে একেবারে তো বলতেছে যে মুশ্রিকদের জন্য মসজিদাবাদ করা তো অধিকারী নাই অধিকারী নাই মা কান আলীল এই যোগ্যতাই নেই বা মুশেকরা মা কান যে তারা আল্লাহর মসজিদ আবাদ করবেশ্রিক মানে এটা মেজদা কাহ বলতে হলো আর মেজদাকে জানি বা পরবর্তী মেজদাক কি হবে দুনিয়া সব এমন মানুষ যারা মুশ্রিক মুর্শিক মানে এরা ওই মুর্শিক নামটা তাদের উপর প্রয়োগ করা যা। অথবা মোসিক নামটা প্রয়োগ তো করা যায় না কিন্তু সেরেকের আকিদা তাদের ভিতরে আছে এই মানুষগুলো মসজিদের মসজিদের মোতাবলী সভাপতি তারা মসজিদ আবাদ করবে শাহিদিন আলা বিল বিলকুফর এমত যে তারা নিজেরাই নিজেদের উপর কুফুরের সাক্ষী শাহিদিন আলা আনফুসিম বিলকুফর। তারা নিজেরা নিজেদের উপর কুফুরের সাক্ষী মানে তারা গর্বের সাথে বলে এটা আমরা এই যে শাহিদিনের অর্থটা কি মানে তারা এটা প্রকাশ করে এটা তারা কোন লুকায় না লজ্জা পায় না যে আমরা এটা করি আমরা ওটা করি এটা লজ্জা পায় না এটা প্রকাশ করে সাথে বলে তার মসজিদের আসলে তামা কারা হবে আসলে তামা কারা হবে এই কারা হবে ইহ যাদের মধ্যে সাহাবাওয়ালা সিবত আছে এই শিবত গুলো কি খেয়াল করো ইনামা আমি মসজিদ মসজিদগুলো তো আবার তারা করবে যারা আমানা আনা আকা মাসাল আাকা ইমান আনবে এরপরে নামাজ কায়ম করবে জাকাত দেবে এতটুক তো মোটামুটি আমরা সবাই মোস্তারাক ইমান আমল জাকাত দেওয়া এরপরে কথাটা বলশা ই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না বলো এটার মধ্যে কি আমরা সবাই মুস্তারাক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না এই অবস্থাটা কখন আসবে তোমার ভিতরে যখন তোমার মধ্যে কিছু আছে তাহলে যেই মফুমটা মতলুব সেই মফুমটা এই কাইফিয়তটা ছাড়া হবেই না যে তার ভিতরে এমন একটা কাইফিয়ত আছে যে সে কাউকে ভয় করে না এই মানুষগুলো দ্বারাই সত্যিকারে তা আমিরে হবে তা মাসাজিদের শুধু এটা না এটার নাম না যে ওই যাদেরকে আমরা ভয় পাই ওরা যদি পুরানের কারিমের বিশেষ কিছু অংশকে বাদ দিতে বলে তাহলে আমরা বাদ দিয়ে বসে থাকি তাহলে আমরা তো তাদেরকে ভয় পেলাম তা আমাদের দ্বারা সত্যিকার তা আমিরে মাসাজিদ কি হলো আর এই কথাটা বুঝতে পারো নাই তা মাসাজিদ একদম যথাযথ তা আমিরে মাসাজিদ মসজিদে আবাদ এখানে মসজিদওয়ালা সব কাজ হবে এই এইভাবে মসজিদটা আবাদ করে এটা কাদের দ্বারা হবে যারা দুনিয়া কাউকে পর্বা করবে না তাদের দ্বারাই তো হবে আর যদি ওই কিছু করা হয় কিছু বাদ হয় কিছু মানুষের ভয়েছে এরাই এই যারা এই এই গুলো নিয়ে মসজিদাবাদ করে আল্লা কি আবাদ করা যেকোনো মসজিদ না কিন্তু কোনটা মসজিদে হারাম হাজিদেরকে পানি পান করানো তার মানে মুসুল্লিদের খেতমত করা হাজিদেরকে পানি পান করানো মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা মসজিদে আসে তাদের খেতমত করা এটাকে এবং ইমারাতজিদের হারাম মসজিদ এ হারাম আবাদ করাটাকে তাহলে দেখো এখানে দুইটা ভাগ করা হয়েছে যে শিকায়তুল হাজ এবং ইমারাত মসজিদের হারাম এই দুইটা কাজ যারা করে এখানে শিকায়তুল হাজ দ্বারা উদ্দেশ্য যেহেতু পরে আনতেছে হাজি এখানে মান যেহেতু যারা মসজিদ আবাদ করে মসজিদ আবাদ করে এই যারা মুসল্লিদের খেদমত করে আর মসজিদ আবাদ করে তাদেরকে কি তোমরা মনে করো সকল লোকদের মতো যারা ইমান আনে আর করে তাদের মত মনে করো তারা আল্লাহর কাছে সমান না দেখো দুইটা ভাগ করা হয়েছে একদিকে আছে হলো আহলে এবং আহলে এমারা আর অপর দিকে আসে আহলে ইমান এবং আহলে জেহাদছে যে যাদের মধ্যে এবং আছে তারা আর হলো যাদের মধ্যে ইমান এবং জেহাদের রস্ত আছে তারা কখনই সমান না লাইস্তাব আহিন কখনই সমান না অল্লাহ ইহাদুল কৌমিমিন আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে হেদায়ত দেন না কি উদ্দেশ্য আল্লাহ তালা বলতেছে তোমরা এটাকে সমান মনে করো না জালেমদেরকে হেদায়ত না মানে যারা সমান মনে করবে তারা আহলে ইমান এবং আহলে জিহাদ দেয় সমান না তিনি বলেন যে এই পাশে যে দুইটা সিপত এই দুইটা সিপতের দুইটা সিপত এই দু সিপত থেকে ওই পাশের দোটা সিপত আহলা মানে মজুমাহি ভাবে দু এই পাশে দুই সিপত যদি কারোর ভিতরে ইমান না থাকে কাফের মুর্শেক মুর্শেকদের অবস্থাটা যা আর কি মুর্শেকদের মধ্যে যদি ইমান না থাকে শুধু তারা ইমান ছাড়া শেখায় আমল করতেছে এমারার আমল করতেছে তাহলে তাদের থেকে যে সকল মোমেনরা ইমান আনার পারতেছে না এরপরে তো সামনে আনা তারা বলবেন আরো আর সামনে আরো বলবেন তো মজুময়ী ভাবে তাদের চেয়ে তারা আফজল এটা তো পরিষ্কার বোঝাই যায় তো বলতেছে এটা বলে মসজিদদের উপর রদ করা হয়েছে যারা মনে করে যে আমরা তো মসজিদাবাদ করতেছি আর মোমেন্ট মানে ইমান এই পাশের থেকে আফজল আবার জেহাদ এটাও এই পাশের দু থেকে আফজল মানে শুধু ইমান এটা শেখায়া এমারা থেকে আফজল এটা বলেও মুর্শেকদের উপর রত করা হয়েছে আবার শুধু জেহাদ এটা তার মানে একটা লোক জেহাদ করতেছে আরেকটা লোক জিহাদ বাদ দিয়ে এসে মসজিদ আবাদ করতেছে বা হাজিদের খেদমত করতেছে এই লোকের চেয়ে ওই আহলে জেহাদ যে মসজিদ আবাদ করতে পারতেছে না মসজিদ ওয়ালাদের খেদমত করতে পারতেন তার আফজল পানি পিলাম আবাদ যেকাল আল্লাহ পরামতকে দিন পরমান লোসে অল্লা রাহ মে জহাদ হোম ঈমান ও জহাদ হানি এমল বরাবর নব আমাল বরাবর নেতো আামেল লোক ভি বাহম বরাবর নেজিক গরস আমল আমল বাহম আমেল বাহম বরাবর নেই মানে আমল আমার বরাবর না আামেল আামেলের প্রথম আয়াতে আমলের কথা বলা হয়েছে অবস্থা দিয়ে উদ্দেশ্য হলো ইমান ও জেহাদ হার শিকা ও ইমারতকে হার ওয়াহেদ সেমান ভীন সে আর সে মশকিনা ভীন সেফজল হওয়াব হিয়া মুশকিন কা কিনে ঈমান না থা মুশরা শিকা রাম করতো ইমারা রামল করতে ঈমান ছিনো না তো বোলা ভালো ঈমান দু লথে গা অফজলার মশাব হয়ে গেছে আর জহাদি দোনো সে অফজল হওয়াব হিয়া বাজ মমিন কাজা যদ ানকে শিকা ওমারা কো জহাদ এটার চেয়েও জেহাদের মেহনত দামি মসজিদে হারামের মুসল্লি যারা তাই সেই মুসল্লিদের খেদমত করা সেটার চেয়েও জিহাদের আমল দামি এবার মুক্তি সৈবির কথাটা দেখো উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে ইারত মজিদ হরাম ও শিকাকে বহে পড়ু বহরাল আয়াত মজকুরা মেয়ে দসমকে বাকাত শরিককে সব তৈরি আমল কতনা বড়া হ মিক্রই নেই এসলে কি মশরক ইমারত মসজিদ শিকায়েত হজাজ কি ایمان کے بعد بھی ান ও জহাদা দরজা বনসত ইমারত মসজিদ হরাম ও শিকায়তজাজকে বহু জাদা হয়সলমান میں জহাদ মুদম রে ও মুসলমান অফজল হিন মসজিদে শিরকত কি মসজিদ হর জিন জহাদকতী ভ ানিমান جہاد کا দরজা ہے جو مسلمان میں جہاد میں شرکت نہیں کی صرف مسجد حرام کی تعمیر اور জহাদে کے پانی ও کی خدمت انجام دے رہے ہیں মসজিদ হরাম مسلمان جہاد کرتے سے দেশলমান জহাদতে শকুলমসলমান দরচে مقدم জরা জহাদ শরিক হয় মসজিদ হারা মে তাির করতেছে হজাজ দের পানি পান করতে সে তো সামনেকে বলতেসেন যে বকরিন সিয়ক মে হমান ও জহাদ হর এক অফজল হ শিকাতুলহাজারত মসজিদ সেমান ভীন সে অফজল হহাদি ঈমানকে আফজল হনেসে মশকিন কী ও জহাদ ঈমানকে আফজল হশকিন কী কাজ হ্যাঁ ও জহাদ আফজল হলে মুসলমানো কী কাজ হা ইমারত মসজিদ ও শিকাতো জহাদে পুষ করমা মসাজিদাল ঠিক তেমনি হবে জেহাদের ফাউকিত বোঝানো ইমান সহকারে আমল করারছে ইমান সহকারে এম আমল আমল করাচ্ছে তাহলে জেহাদের ফাউকিয়ত বোঝানোর উদ্দেশ্য এটা তারা উদ্দেশ্যটা কি এই এম আর শিকায়ার আমল একদম বাদ দিয়ে দেওয়া এম আমল একদম বাদ দিয়ে দেওয়া না কিছু মানুষ তো সেটা করবেই বাকি হ্যাঁ করতে অসুবিধা নাই কিন্তু এই মানসিকতা নিয়ে করবে যে আমরা যেটা করতেছি আমল আমাদের আমলটা আফজল অতএব যদি তারা যারা আহলে জেহাদ তাদের খেতবুত করতে পারে তাহলে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করবে যে আমরা তো আহলে জেহাদের খেদবুত করতেছি আর যদি এই কথা তাদের জানা না থাকে বরং জানা থাকে উল্টাটা যে আমরা তো একদম আফজল কাজ করতেছি তাহলে তারা একটা কোনো আমলের তরফ মাকসাদে না প্রত্যেকটা আপন জায়গায় রাখা যদি ওই জেহাদটা ফরজে কেফায়া থাকে আর আইন হয়ে গেল তো সেটা আইনের বিধান যা সেটাই হবে আব্বাস এবং হাজুত আলী ওনারা ওনাদের উপরে নাজিল হয়েছিল ওনারা হলো মেজদাকে আউ্বাল আর কেয়ামত পর্যন্ত যত মানুষে হাদিজ শরীফে আসছে আব্বাস রদি আল্লাহন মুসলমান হওয়ার পর ওই আব্বাস রদি আের জিম্মদারি ছিল সেকায়তুল হাজ শেকায়তুল হাজ এবং এমারাতুল মসজিদুল হারাম এটা ওই আব্বাস রদি আল খানদানের এই ইয়াটা ছিল একদিন বসে বসে গল্প করতেছি তো ওসমান ইবরা তলহা হাজাবি একজন আছেন পরবর্তীতে মুসলমান হয়েছেন চাবির জিম্মাদারি যার কাছে উনি বসা হাজরত আব্বাস বসা আর হজরত আলী বসা তো হজরত ওসমান ইবাদ তল্লাহা হাজাবি তিনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমাদেরকে এমন এক খেদমত আমাদের হাতে আছে যেটা অন্য কারো কাছে নাই চাবি রাখি আমরা যখন তখন মসজিদে এক বাইতুল্যার ভিতরে ঢুকতে পারি হজরত আব্বাস বলেন যে আমাদের আমাদের কাছে তো অনেক বড় একটা খেদমত আমাদের জিম্মায় হাজিদেরকে পানি পান করে মসজিদ দেখাশোনা করি তো হজরত আলী রেলন বলতেছেন যে আপনারা কি বলতেছেন কত আগে আমি মুসলমান মানে যারা এমারা করতেছে মসজিদে হারামে আবাদ করতেছে মসজিদে হারাম মানে মসজিদে হারামের অবস্থা যদি এমন হয় অন্যান্য মসজিদের অবস্থা তো অতিক্রী হবে তাই না তাহলে যারা মসজিদের আবাদ মেহনত করতেছে বা অন্যান্য কাজ যারা করতেছে তারা তাদের তুলনায় যারা দরজা যায় যে সবার জন্য অবকাশ আছে আর ফরজে আইন হয়ে গেলে তার কোনো তাকসিম নাই ফরজায়ন হয়ে গেলে তো সবার জন্যই করতে হবে ফর্জে আইনের ব্যাপারটা এমন না নামাজ আমার উপর ফর্জে আইন তোমার উপর ফর্জে আনেন রোজা সেটাও তোমার উপর ফর্জ আন আমার উপর ফর্জে আইন আজ দা যায় এটা হলো তখন যখন ওইটাকে ফায়া থাকে মানে যে হাতটা ফর্জেকে ফায়া থাকে আর আইন হয়ে গেলে তো সবগুলির মধ্যে শরীর থাকতে হবে আমি লিখে রাখছিলাম যে বলতে ইমারা মে ঈমান বললাম যে আগের আহলে ইমারা ও শিকা মে ঈমান হো তো গো ও বড় হ্যাঁ যদি ও তাও বড় তারাও তো একটা দিনের কাজি করতেছে গো ভি বড় হ্যাঁ মর জা বড়ে হ্যাঁ আজমা আসামে থাকবে আজম চিফতান হিজরত না মানে এখানে তো যা হাদুর দুইটা ভাগ করে ফেলছেন আবার তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন নিজের পক্ষ থেকে রহমতের রেদানের এবং জান্নাতের তিনটা জিনিস এবার মিলাও তিনটা কাজ তারা করতেছে একটা ইমান আরেকটা হলে হিজরত আর কি তো তিনটার মোকাবেলা তিনটা ইমানের মোকাবেলা হলে তর্কে তাদেরকে আচ্ছা এই দুইটা সুরা সুরাই আনফল আর সুরাই তবা অন্য গুলো যদি নাও পড় এই দুইটা সুরা অন্তত দেখে পড়েনি এটা একবারে খাস ভাবে তোমাদেরকে যতটুকু বলতে পারছি এটা ওখানে আসে এরপর মার হুকানে অন্যান্য জায়গায় আসে ওখানে এত এলিম ওখানে আছে যে হইরান হয়ে যাবে একেবারে এই দুইটা সুরা কেউ যদি একদম শীতকে দিনের সাথে পড়ে বল্ল সুম্মা বল্ল তাকের আর বুঝাতে হবে না যে হাতটা কী জিনিস যে এরপরে সে দিনের যে কোনো কাজের সাথে যুক্ত থাকুক প্রত্যেকটা সে ফরককে মারাতে বুঝতে পারবে যে আমি যে কোনো কাজে লিপ্ত আছি ঠিক আছে আমার সুবিধা হচ্ছে বা যে কোনো কারণে এটার মাকাম হলো এটা অন্তত এই জিনিসটা সে বুঝতে পারবে ওই যে পিছনে একদিন বলছিলাম যে এই মনে করো বাকি হ্যাঁ এরপরে তুমি যদি আফজলটা বাদ দিয়ে মক জুলে লিপ্ত হয়ে যাও সেটা তোমার নিজস্ব ব্যাপার এটা যেন তোমার উপর গণতি নাই এটা তোমার তদ্বিরই আছে এত এতটুকু তো আফজল কাজ বাদ দিয়ে মক তুমি লিপ্ত হয়ে যাও এটাতে কোনো তোমার ব্যাপার কিন্তু আফজলটাকে মবজুল মনে করা মফজুলটাকে আফজল মনে করা এটাই তোমাকে একদম না এই জন্য এই কিতাবটা ওখানে ওই যে খুব বলছিলাম যে আমাদের আকাবের হিন্দুস্তানি আকাবের এবং আরবি যত মতো কিতাব আছে সবগুলো কিতাবে খোলাসা ওখানে নিয়ে যেটা আমার আর তোমার পক্ষে একসাথে বৈশাখ এতগুলো তফসিল পড়া সম্ভবই না এই কাজটা হয়ে যাবে যদি এইটা পড়ে দেখ এই সুরাগুলো পরার পরে কেউ যদি তারপরে বুঝতোম রব্বোমানিজরতের মোকাবেলা আনছে জান্না এটা ওখানে অন্য জায়গায় আসছে যে হিজরতের মোকাবেলা আল্লাহ ওই মাসা কিনা তারা ভুল বললাম আচ্ছা আচ্ছা অন্য আয়তের মধ্যে এই জিনিসটা আছে যে হিজরতের মাধ্যমে যেহেতু তর্কে ওন হয় এই আল্লাহর পক্ষ থেকে ওয়াদা যে আমি তোমাদেরকে এরকম মানে শব্দটা আছে না কোন জায়গায় যেন যে এমন এ পর্যন্ত ইমান হিজরত এবং জেহাদের ফজিলত বলা হলো এরপরে সামনে বলতেছে যারা হিজরত্বরক করবে তাই তাদের সম্পর্কে সামনে রাখ্ট এবং এগুলোর কারণে হিজরত্তরক না করা চাই এটাই বোঝাবেন